হুজাইফা রদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলসালাম রাতের বেলা যখন তাহাজুদ্ সলাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা তাঁর মুখ পরিষ্কার করে নিতেন